ুলিল্লা হি নহমদু অনস্তু অনস্তু ও নৌ দু বিল্লাই হি মি শুরুরিয়ান ও মিন সয় লহুফল মুদুললা ওই দু ন ইলাহা ইহু আহ দহ কলা ওন শহু অন সয়দনা মৌলান মোহাম্মদ অব্দু হূ ওরূলো অুসল বি দ ইল্লা বিনিহী রু ইন্ম ইগত হূয়স্লুনা يا أيها الذين آمنوا, صلوا عليه تسليما. اللهم আলৈসলিমু তসলিম অলিআ আল সয়দিন হীবিনৌল না মোহাম্ম সালি আলিহি আসহাবিহলমসলিম কী কীরা হমু সৌজু বিল মি নৈত নিজী বিসিল্লিম নিহী ও মইুষি রশুলমিবা দিমা তনলহুদ ওসবিলমুমি নুসলিহিজ জহন্ন ওসী ওন বোস্লো আলৈল মনকু মি বিলিউ মিল্লা ফলুক্রিম জৈফহ অলন্যল সরলা সদক লহু আজিম সদকর সুলুহুন্নল পূর্ব বালইগাঁও নাদিমঘা দিগির পাঠ যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের অধ্যকার দ্বিতীয় দিনের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শওকত আলী বাদল সাহেব ভাইস চেয়ারম্যান মতলব দক্ষিণ উপজেলা এবং আজকের এই দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ এটিএন খালিকুজ্জামান সাহেব য়ান করেছেন বিশিষ্ট আলিমি দিন হজরত মাওলানা মুক্তি ইয়াসিন আহমদ ফারুকী সাহেব এবং হজরত মাওলানা হাবিবুর রহমান কাফি সাহেব উপস্থিত আছেন দিঘার ময়াজ্জো মোহতারাম হজরত উলামায় কেরাম মুরব্বানেজাম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন মাদ্রাসার ছাত্র বন্ধুরা আশেপাশে বাড়ি ঘরে অবস্থানিস মা বোনেরা আল্লাহের দরবারে লাখ কোটি সুক্রিয়া আহমদুল্লাহ মোখতর কিছু কথা আলোচনার মানুষের বলার মত যোগ্যতা আমার নেই আল্লা মেহরবানি করে এমন কিছু কথা যেন আমার অন্তরে এলাকা করেন আলোচনার ব্যবস্থা করেন যেই কথাগুলোকে কেন্দ্র করে আল্লাহ আমাকে আপনাদের সকলকে হেদায়তের উসিলা বানাই দেয় প্রত্যেকে জোরে বলেন আমি এলাকার মধ্যে বহুত বরফ হিসাব আছেন আল্লাহ এত কঠিন বুজুর্গ যেই ওনার কাছে মুরিদ হয় সাথে সাথে নামাজি হইয়া যায় টুফিওয়ালা হইয়া যায় ফাগরিওয়ালা হইয়া যায় দিনদার হইয়া যায় আল্লাহ হইয়া যায় এরুম্ম যুদ্ধ চলছে দূর দূরান্ত থেকে মানুষ এইসব অংশগ্রহণ করেছেন কিন্তু বাড়ির পাশে ঠাইকেই তিনি জেহাদের ময়দানে যান না বি সাহেব বলতেছেন এই স্বামী मैदान जेहर बहू बोलें जेहर मैदान ना गोमारूष करबना बउेला खाइ गईनाजत वांगा एक तलवार लैया জেহাদের ময়দানটা ফুরা বাইসা এমন একটা জায়গার মধ্যে ধারাইছে যে জায়গার দ্বারাই বছর যুদ্ধ করলো একটা তলোয়ারের আঘাত খাওয়াও লাগে না তলোয়ারের আঘাত না। একশো ফির বাচ্চা এমন এক ফির কাছে মুড়ি ধুইছে যার কাছে মুড়ি ধুইলে আল্লা রহমতে নামাজও লাগে না জিকির লাগে না কোরআনফরাও লাগে না ফর্দা ফর্শিদাও লাগে না দিলা কুলুফো লাগে না এরকম শর্টকাট ফির বাংলাদেশে কথা জোরে যোদ্ধা যুদ্ধ ছাড়াই সে কাটাইতে পারে খাটি যোদ্ধার নকল যোদ্ধার মধ্যে বেশ কম কথা জোরে বলেন আসেনি একজনে মোটামুটি পরিশ্রম করে লেখাপড়া করে ফাঁস করছে আরেকজনে নকল কইরা নকল কইরা নকল কইরা দেখে দেখে ফাঁস এই দুই ফাঁস যদিও সার্টিফিকেট এক কিন্তু বাস্তবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা এই দুইজনের মধ্যে ব্যতিক্রম আছে না নাই। হুজুরই ফাঁস কিন্তু একজনে খাটি আরেকজনে হইল নকল ফাঁসে হাই স্কুল হাই স্কুলে দুইজনে চাকরি করবো দরখাস্ত দিয়েছেন এখন মোটামুটি কমিটির লোকেরা দনোজনকেই নিয়োগ দেওয়ার করছেন। চিন টিউুনই রাখছেন হুজুর সরকারি ফর্মালিটি অনুযায়ী আপনাদের একটা ভাইবা পরীক্ষা দেওয়া লাগব সোমবারে এখন দুইজনে বৈশাখ পরামর্শ করে দোস্ত সারা জিন্দিগি তো তোমার খাতা দেখা নকল করে ফাঁস করছি আজকে যেহেতু দুইজনই ভাইভা পরীক্ষার সম্মুখীন টিউনু যেই প্রশ্নই করবাবটা একটু জোরে দিও ভালো ছাত্রের টিউন সব জিজ্ঞাসা করলেন হুজুর বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস এগুলো সব ফসছেন কী সার ফসি তাইলে আপনার ইতিহাসের থেকে একটা প্রশ্ন করি সার করেন তো স্যার ইতিহাসের থেকে প্রশ্ন করছেন বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সনে জানেন তো গোলমাল লো তো দেশ তো মূলত স্বাধীন হয়েছে সত্তর সনে আর ফাইনাল হয়েছে একত্তর সনে আজের জব হইল সত্তর কথা এরুমি মগা মিশা কথা আছে না নাই এরুম দুই তিন মগা বলে গিয়া বৌরে বুঝে লিচ্ছে ক মোনাজার দিয়া সাইডে দিছে শেষ শেষ পরে যখন আমি মুসুলিয়া না রে তোপিদ দিছি হাজার হাজার মানুষ যখন ইসলামের আলো ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা ইসলামের শত্রুকে বাতাসেনি এখন আগে শুধু বিরুদ্ধে আমরা হুজুর রহমিকদের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রী বলে নাস্তিকদের বিরুদ্ধে হিন্দুরা পর্যন্ত বলে নাস্তিকের বিরুদ্ধে খ্রিস্টানরাও বলে খ্রিস্টানদেরও পালন আছে হিন্দুদেরও ভগবান আছে নাস্তিকদের কেউই নাই হিন্দুরা বলে দাদা নাস্তিক করে যদি সোজা করতে না পারেন এক ফোরা তেমনটা ভালাবো কথা জোরে বলেন ঠিক কিনা এ বীর ইসলামের শত্রুরা নাস্তিকের দালেরা বারিন্দার মধ্যে ঘুরতে আছে আর নকল করতে আছে আসকার ফসনের জব সত্তর একত্তর সত্তর একত্তর এখন এই বড় হুজুরের সিরিয়াল শেষ যখন দুই নম্বর হুজুরের সিরিয়াল আইসে এখন টি অনুসার জিজ্ঞাসা করে হুজুর আপনার হুজুরের কষ্ট দেবো আপনার আব্বা আছেনি হুজুর ক সার আছে আব্বা গত বছর হস করে রয়েছে আচ্ছা আপনার আব্বার জন্ম তারিখ কত শুনে জানেন ক সার জানিত কন ক্যার আমার আব্বার জন্ম তারিখ হয়েছে সত্তর সনে আর ফাইনাল হয়েছে একত্তর সনে এখন এই দু খাইছে না খায় নাই গা খুল না গোল যারা আজাদ আজ করবা কুনি ফরকে জাকারি আনি মাজ আরি দর তো নেসা কুনি গাহে নসরা দহি বতনে মহি মকাম গাহেউ সুফ রাজ কে বর দরি রা কু বর হাসন বর বর কারবালা ময় ও এলাকার যুবক বাবারা ও এলাকার ব্যবসা বাণিজ্য করেন এমন বন্ধুরা আশেপাশে বাড়ি ঘরে অবস্থানরতা মা বোনেরা সারাদিন পরিশ্রম করছেন গোমা প্রত্যেকটা ঘরে ঘরে মেহমান থাকবি এতেই স্বাভাবিক প্রত্যেকের কাছে অনুরোধ থাকবি সামান্য কিছু সময়ের জন্য আল্লাহর দিকে মতো হইয়া যায় না একটু কেবলামুখী হইয়া দু চারটা কথা আপনিও শোনেন গোমা আল্লাহর কাসায় তো বা করার দিন আল্লাহর আজকে গোনা ক্ষমা চাওয়ার দিন এই এলাকার যুবক বাবারা পরিশ্রম করে। প্রতি বাবার সুন্দর একটা সম্মেলন তারা এলাকার লোকের উপহার দেয় এই সম্মেলন থেকে কিছু হেদায়ত যদি গ্রহণ করতে না পারি এই সম্মেলন শুই না বেনোমাজি যদি নামাজি হইয়া না যায় যে লোকটার মাথা আগে টুফি ছিল না ওয়ার শুনে যদি টুপিওয়ালা হইয়া না যায় যেই লোকটা আগে নিশায় মতো থাকতো বয়ানের যদি লোকটা নিশা সারিয়া না দেয় শোনার আগে যেই লোকটা মা বাবার সাথে বেয়াদি করত এই লোকটা যদি সোজা হইয়া না যায় বয়ান শোনার আগে যেই মহিলা বেপর দায় চলতো স্বামীর সাথে বেয়াদি করতো বয়ান শুনে যদি একটু তাজির না হয় এই বয়ানের তেমন ফায়দা হবে না মা আপনি বর্তমানে আসেন গো মা তিনজন ছেলে আপনার বিদেশে আছে সর্বপ্রথম যখন বিবাহ হইছিল ফালকি দিয়ে যখন এই বাড়িতে আপনাকে নতুন বধু হিসাবে আনছিল আপনার পরনে লাল রঙের শাড়ি আপনাকে অত্যাধিক শ্বাস সজ্জায় সজ্জিত করিয়া পালকিটা যখন গরের উঠানের মধ্যে সুন্দর ভাবে সেই দিন ছিলেন আপনার চেহারাটা এক নজর দেখার জন্য আশেপাশের কত মহিলারা ভিড় জমাই জমাইয়া দেখছিল কেউ আপনার আগমনের কথা দীঘা আপনার সুন্দর চেহারা দীঘা আনন্দ উল্লাস করেছিল কেউ গান গাইছিল কেউ আপনাকে পাংখা করেছিল কেউ আপনার মুখেছিল সামান্য একটা ঘরের মধ্যে বিব বৈশা আসছেন এখন ছেলেরা বিদেশে যাওয়ার পরে আপনার স্বামী বিদেশ যাওয়ার পরে আস্তে আস্তে কুরের ঘর আস্তে আস্তে আপনি টিনের ঘর করছেন আল্লাহ তালার মেহরবাণী ওই টিনের ঘর বদলাইয়া এখন সুন্দর বিল্ডিং এর মালিক হইসেন আল্লা গা কবরের যেই ঘরের মধ্যে বউ হইয়া আপনি নতুন বউ হিসাবে ঢুকছেন কিছুদিন অতিবাহিত করার পরে এরকম ছেলেমেয়ের মা যখন হইয়া যাবেন গোমা বৃদ্ধকাল যখন আসবি সনের ঘর টিনের ঘর হইলো টিনের ঘর বিল্ডিং হইলো আস্তে আস্তে আপনার হায়াত বুজের অন্য গুলো শুধু এই মেয়েটা আপনার ছোট আপনি ফেসাব করতে গেলে মেয়েটা পিছনে দাঁড়াইয়া থাকে আপনি উজু করতে গেলে এই মেয়েটা পিছনে পিছনে দাঁড়াইয়া থাকে মেয়েটা আপনার লক ছাড়া হয় না তাকে থুইয়া কোথাও যাইতে পারেন না এই বাচ্চাটা এখনো শিশু যখন দেহ থেকে উঠিয়া যাবে প্রত্যেকটা মানুষের জন্য মরণ দৈনিক শত্রুর বার ডাকতেছি আল কাসির মাল্লা সাত লাহু মালা কুই উনাদি কুর আমার মা নাই তোমার তোমাকে আমাকে হুশিয়ার করে বলতেছি ও বিল্ডিং এর মালিক ও চেয়ার মালিক ও এম পি সাহের মালিক ও কোটি টাকার মালিক তুমি যেই ঘরের মধ্যে আছো এটা তোমার খনিকের ঘাত তোমার ঘর কিন্তু মাটি তোমার ঘর কিন্তু সাড়ে তিন হাত কবর বাবা আপনি যদি নিজে নিজে একটু কবরের চিন্তা করেন এইখানে মসজিদের বাস্তব কথাটা চিন্তা করে দেখেন বাবা এই তিন হাত সাড়ে তিন হাত জায়গা দেড় থেকে পনের দিন হাত পর্যন্ত দুই হাত পরিমাণ পাশি গর্তটা খনন কইরা এইভাবে বাঁশের ঘুটি গুলা দিয়া ফলফা এবং চাটাই দিয়া বন্ধ করিবি আল্লাহ দেহের মধ্যে যখন রুহুটা ফিরিয়া দিবি আপনি জোর চেষ্টা কইরা, মাটি সরাইয়া ঘরে আসতে পারবেন না হাজারো যদি পিটাইতে থাকে শীতকারের আওয়াজ আপনার ছেলে শুনবে না আপনার মেয়ে শুনবে না বাবা একটু কইরা দেখেন একটা আলমারির ভিতরে আপনার বড় একটা ড্রামের ভিতরে আপনার মুখটা বন্ধ কইরা তালা দিয়ে যদি কেউ চইলা যায় হাজারো শীতকার দিবেন কেউ শুনবে না ওই ড্রামের ভিতরে কতক্ষণ থাকা যায় ওই আলমারির ভিতরে কোন থাকা যায় একদিন দুই দিনের ব্যাপার হইলে বাবা আপনিও বাইসা যাইতেন আমিও বাইসা যাইতাম কিন্তু কবর তো এমন একটা কঠিন দিন এমন একটা কঠিন জায়গা যেইখানে এক দুই দিনের জন্য নয় বাবা চল্লিশ হাজার বর্ষাক ওই কবরের মধ্যে থাকা লাগবি ওই কবরে যাওয়ার আগে এখান থেকে যদি কিছু সামান নিয়ে না যায়। মাবুদের সাথে সম্পর্ক কইরা যদি না যায়। চল্লিশ হাজার বছর তো দূরের কথা চল্লিশ ঘন্টার মতন সময় কবরে থাকার ক্ষমতা আমাদের তকরির মধ্যে পাওয়া যায় বাবা একজন আল্লাহর বলি বিশাল বড় কবরস্থানের পাশে দিয়া এইভাবে হাটিয়া হাটিয়া যাইতেছেন হঠাৎ করে কবরস্থান দেখা উনার মনের মধ্যে একটু মায়া আসলো উনি কবরস্থানের কাছাকাছি বৈশাখ একটু মোরাকাবা করলেন দেখি কবর কি হালাত, কইরা কবরের মধ্যে এমন ভাবে আজাব চলতিছি তাদের এক একটা শীতকারে গরুগুলা পর্যন্ত পাগলের মতন হয়ে যায় গাছপালা পর্যন্ত থরথর কইরা কাভে আমার মুখের কথা না আওয়াজ। একমাত্র মানব জাতি শোনে না আপনি হয়তো বলতে পারেন বাবা আমার ঘরের পাশে কবচ আব্বাই চিৎকার দিলে আমি কেন শুনবো না এমন কথা বাবা আপনি বইলেন না আপনার বিছানার মধ্যে আপনার বালিশের পাশে আপনার বিবি আছে। ঘুমে আসে দেখতেছি বিষাক্ত সাফে দৌড়ায় উনি এইভাবে প্যারেশান একই বিছনার মধ্যে সাইটা বিবির উপরে যে প্যারেশানি যাইতেছি আপনার পাশে থাইকার টার না। আপনার পাশে বিবি সোয়াইয়া আল্লাহ যদি এই ঘটনা দেখাইতে পারে আপনার ঘরের পাশে কবর খাটাইয়া আজাব খাটাইতে পারে এই ক্ষমতা আমার আল্লাহ আসিস বলেন ঠিক কেনা জিন ইনসান ছাড়া প্রত্যেকটা মানুষ আজাবের আওয়াজ পায় কত বড় বড় নিষ্ঠুর বাংলার জমিনের ছেলেরা বাবা মৃত্যু বরণ করছে ছয় মাস হয় না দেখা যায় কবরের পাশ দিয়া মোবাইলের গান সেটাইয়া বন্ধুর গলার মধ্যে দইরা বান্ধবীর হাতের মধ্যে ধৈরা বান্ধবী নিয়ে এইভাবে গান গাইতে গাইতে বাবার কবরের পাশ দিয়া হাইটা যায় মার কবরাইটা যায় বাবা আলেমদের কে জিজ্ঞাসা কর তোমার আব্বা কবর থেকে কি বলে তোমার আম্মায় কবর থেকে কি বলে আলমাই তুফিল কবরি কালগারি কিলমতা ইয়ন্তু দাগতাম আন আবিন আও আখিনকটা মুর্দার কবরে থাইকা একটা সমুদ্রের মধ্যে কোন মানুষ যদি পড়া যায় সে যেমন দেয় প্রত্যেকটা মা সন্তানের ডাকে বাবা বাড়ি দিয়ে আসলাম ঘর দি আসলাম আজকে একটা সাপ্তাহী বাক্সর মধ্যে গড়াইটা সি রে একটা বারের জন্য সুরে ফাতে আর হাদিয়া দিলি না একটা বারের জন্য কলুয়াল্লা পরলি না এইভাবে মা বাবা এইভাবে আত্মীয় স্বজনের নাম ও বাচ্চা, টাকা দিয়ে হুজুর দিয়ে মিলাদ ফরাইয়া মা বাবার জন্য দোয়ার ভার সেরা দাও তুমি কপাল পড়া মার কবরের পাশে যাও না বাবার কবরের পাশে যাও না সব জিনিস বাবা টাকা দিয়া হয় না মা বুকের দুধ তোমারে খাওয়াইলো বাবার নিজের সম্পদ তোমারে বক করাইলো আজকা বাবার দোয়াটা কেন তোমার মুখ দিয়ে আসে না বাবার কবরের পাশে কেন গিয়া দাঁড়াও না হাদিস শরীফের মধ্যে আসছে মানসা কবরা আবহা ফি কুল্লি জুমাতিন গোফেরা লহু মা তা কদম জামিহি কোন সন্তান জুড়ি জুমার দিন মা বাবার কবরটার পাশে দাঁড়াইয়া মা বাবার জন্য দোয়া করে আল্লাহ আল্লা খুশি হইয়া ওই সন্তানের গত জীবনের মাফ করিয়া দেয় দেড় বিদেশি তেহার গরম দেহায় বরিশালে হুজুর রাখছে বেতন সাইর হাজার জোরে বেতন কত হুজুর রাই না মসজিদ দেয় হুজুর সাইরাজারে না ফসাইলে লাগে আরো হাস্য বাড়াই দেমু দায়িত্ব আর এই যে কবর স্থান এখন আমার বাবার কবর ওই আমার দাদাই হয়ে রয়েছে এখানে আমার আম্মাই হয়ে রয়েছে ডেইলি দুইবার বার কবর জারত করবেন একটা কবরের মধ্যে যদি একটা ভিডা দেয় হুজুরি কবর জাহারত করে হুজুরি মসুদ আজান দেয় হুজুরি একামত দেয় হুজুরি মসুর জারু দেয় এরম কপাল ফোরা কিছু আসেনি যদি কিও মসুদো যান না হুজুরের না ডেলি তিন বেলা খাওয়াই আবার না বেতন দেয় আমার যদি মসিদি যাওয়া লাগে তো হুজুর ভাইয়া লাভ কি লোকেরা এই গরুর মালিক এ তুই হয় বাড়ি গরুর আজ্ঞা আর নয় মসজিদ তালা দিয়ে দে আমরা এই মসজিদ আইতাম না কি কয়ে যে এইভাবে বেড়া নাই গোড়ায় ডেলি গরু ডেলি গরু ফাইসুত কি বহুত সতর্ক করছি তোর কানে দে বাথার যায় না তুই কি করবি কর হয় বাড়িঘর বেচ্ছা যাই আর নাইলে আমঘর আমরা মসজিদ ছেড়া দিয়ে যাই হ্যাঁ সভাপতি সভাপতি সাহ আপনাকে এত চিত্তে গেছেন গা আমার এই বাড়িঘর সেরা যাইতে গা কন আপনি এত সেরছেন গাছ কত বুঝাইছে যাইস না যাইস না মসিদ যাইস না কোন বুঝ মানে না ঠেলে মসিদ আয় পরে এটা তো গরু বোঝানা না আইয়ে আমরা যে বুঝি আমগর পুরা দুই বছর দেখছি নেহাতবার মসজিদ আইতে এতে তো বুঝে গে মসিদ যায় না গরু ডাই দেখে মসিদ যায় এই হোয়াদের গরু ছাগল বাংলাদেশ কথা সোজা হইয়া যা বিফে না বাবা। ফলেন মা বুধ চিনবা না রাত্র তিনটা সাড়ে তিনটা বাজে প্রতি মাসে দুই আড়াই লক্ষ টাকা ইনকাম টাকার গরম বেশি ক্ষমতার গরম বেশি শরীরটা অনেক নাদুস নিকে যায় সেই দিকে মাটিটা যায় হুডা দিলে মানুষ উইরা উতুর দিকে মন ফক ফা ফক ফোকা বাপ বাবা বেশি উইর না গরিরে যেমন মালিকের ঢিল দেয় দিতে যেমন জানে তাই না কাছে আনতেও জানে আল্লাহ আল্লাহতালা ঢিল দিতেও জানে আমার করতে জানে বলেন না। হঠাৎ রাত্রে তিনটা বাইজে স্বামী ঘুমানো বহুত বড় শিল্প ভতি হঠাৎ করে দেখেন বাবা মাথাটা টনটন কইরা চিরা পরা যায় সারা শরীরের মধ্যে ঘাম দেয়া গেছে শরীরটা মুহূর্তের মধ্যে নিষ্ঠে জইয়া মনে হয় দমবাহির হইয়া যাবে বিবিরে ডাক দিতেছেন বিবি তাড়াতাড়ি করে বাত্তি আমার মাথার মধ্যে আমার হাত ফের মধ্যেও আমার শরীর কেমন লাগে বিবিরে ডাকতেছেন বাবা গুমের কারণে বিবি জবাব দেয় না জোরে ডাক দেওনের শক্তি নাই ধাক্কা দেওয়ানোর শক্তি নাই ফাঁসের খাটের মধ্যেই ছেলেটা ডাক টেনা টেনে ঘুমাইতেছি একটাই মাত্র সন্তান ডাক দিছেন বাবা আব্দুল কাদির তোমার মাতো জীবনের শেষ ঘুম ঘুমাইছি আমি মর্তিছি তোমার আমার ঘুম ভাঙে না বাবা আবদুল কাজের লাভ দিয়ে ওঠা বাবরের মনে হয় আর দেখবানা বাক্যটা জ্বালাও রে বাবা ডাক্তার কবিরাজের কাছে নেওয়ার চেষ্টা করা যতই ডাকতেছেন বাবা গুমের কারণে ছেলের জবাব আসে না ছেলের গুম ভাঙ্গে না হাতের পাশে মোবাইলটা ছিল এই মোবাইলের মধ্যে দশ বারো জন বন্ধুর নাম করা এক একটা বন্ধুর নাম বাহির গড়া গইরা মোবাইল টিপতেছেন রিং হইতে বন্ধ হয়ে যায় গুমের কারণে একজন বন্ধু মোবাইল রিসিভ করে না এখন লোকটা নিজের নিরাশ মনে করলেন বিপদের মুহূর্তে বিবিড়েও পাইলাম না সিলেটার পাইলাম না একটা বন্ধু বান্ধব কেউ সারা দিতে পাইলাম না কেউ যখন আমার পাশে এখন এই ডাক দিই হঠাৎ করে মনের মধ্যে কে যেন স্মরণ করাই দিছে কারোরই যখন না, সকলকি যখন ঘুমে পাইলা এই মুহূর্তে আমার আল্লাহরে একটা ডাক দাও কারণ আল্লাহ ঘুমায় না মনের মধ্যে ডাক পরে ও আল্লাহ এই মুহূর্তে সব দুনিয়ার মানুষের জন্য রক্ত হানি করছি গো আল্লাহ কিন্তু তোমার জন্য জীবনে কিছুই করতে পারি নাই বউয়ের জন্য বহুত পরিশ্রম করছি ছেলেমেয়েরি খুশি করার জন্য জীবনে বহুত পরিশ্রম করছি কর্মীদেরকে ঠিক রাখার জন্য জীবনে বহু ঘুম মারছি জীবনে বহু সময় তাদের পিছনে খাটাইছি কিন্তু মাবু তুমি তো সরবে সরবা তোমার জন্য কিছুই করতে পারলাম না মাবু তুমি কোথায় মনের আবেগ নিয়া। আমার আল্লাহকে যখন আল্লাহ বইলে একটা ডাক দিছেন রে বন্ধু ঘরের সালের মধ্যে কে যেন জবাব দেয় বন্ধ তুই যখন একবার আমারে ডাক দিছ আমি নিরানব্বই জবাব দিয়া তুই কাছে হাজির হয়ে গেছি কাল জবান আল্লাহ না কেমন নাদানের নাতান কেমন নিষ্ঠুরের নিষ্ঠুর যে আল্লাহ তালা সব দিলেন প্রত্যেকেরই খুশি করার জন্য জীবনে কষ্ট কম করি নাই কিন্তু এক দুইটা কথায় হেদে মোর নিতে পারে এই সব ক্ষমতার মালিক জোরে বলেন কে হাতে মে নাবাস নাম কি হাতেমে। আবার যে হুজুরের কাছে মে বহু বড় আল্লাহর বলি হাজার হাজার মুড়িদ হঠাৎ করে এক মুড়ি দে একদিন দাঁড়াইয়া ও হুজুর ওই যে প্রথম যে কথাটা শুরু করছিলাম হকানি ফির আপনার মুখের বাণী শুনলে মানুষের চোখে পানি এসে যায় পুজুর এত বড় বুজুর্গি আপনি কিভাবে অর্জন করছেন আপনার বুজুর্গির ইতিহাসটা কি একটু শুনতে চাই জোরে কান আল্লাহ আব্বা ও কাছেই না আশ্রমুল্লা বাবা। আমি আমার বুজুগির আসল গোড়ার কথা যদি বলতে যাই হাজার হাজার মানুষের সামনে আমার মানসন্মার একেবারে ধ্বংস হইয়া যাবে যেহেতু তুমি প্রশ্ন করছো প্রশ্নের জবাব জানা থাকলে দেওয়া জরুরি গোপন সময় আইস বাবা তুমি আমার ভিতরের আগুন লড়া দিস আমার ভিতরের আগুন গোপন সময়ে যাওয়ার পরে তিনি বলতেছেন কারো নিকটে না। করার আছে। আমার আগে একটা বদববার ছিল আমি কাফনের কাপড় চুরি কই কইরা বাজারে বিক্রি এই বিক্রি কইরা যেই টাকা পয়সা আসতো এইটা দিয়ে আমি সংসার চালাইতাম এটা ছিল আমার পেশা এটা ছিল আমার কর্ম এই দিয়ে সংসার চালাইতাম যেহেতু কাফন চুরি করতে হবে আমার একটা আমল আমার বড় সাথে আমি আমলটা করতাম জানা যার নাম না যখনই কোথাও মৌতেলন হইতো খাই রে কনায় ফোলা অগনি সুমারে অম্র জাপে স্তরকে বাঙ্গে বড় ফোলা নোমার মসজিদের মাইকে যখন আওয়াজ আসতো উমুখে দুনিয়ায় নাই একদিন মন আওয়াজ আপনাদের কাছে আপনারা কেউ ভালো বলবেন যদি ভালো করে থাকি হয়তো আফসুস করবেন এমন প্রত্যেকটা মানুষের জন্য মসজিদের মাইকি একটা এলার্ম হবে এরকম মৃত ব্যক্তির অ্যালার্ম যখন শুনতাম তখন জানাজার শরীফ হইয়া যাইতাম না জানাজার মধ্যে শরিক হয় জানাজার মধ্যে যদি শরীখ হইয়া যায় আল্লাহ জানাজার নামাজ পড়ার কারণে তার আমুল মধ্যে এক কিরাট বরাবর সবাব দেয় সাহাবিরা জানতে চলেন ও আল্লাহ রসুল এক কিরাত কাহাকে বলে নবী বলেন অহুত পাহাড় বলে অভুত পাহাড়টা যত বড় কেউ যদি কারো জানাজারে নামাজ পড়ে একটা অহুত পাহ নেকি আল্লাহ ওই জানাজা ফরুন্নার আমল দিয়ে দিয়া দেয় জোরে কান আল্লাহ জানাজা শেষ করিয়া ওই দাফন পর্যন্ত যদি শরীর থাকে দাফন পর্যন্ত যদি ফিছি ফিছে যায় আল্লাহ তালা আর একটা পাহার পাহাড় পরিমাণ সব দেয় আমাদের দেশে দেখা যায় বাবা জানাজে হুজুর তাড়াতাড়ি দেন এরম কয়নি ধরে মানে কয়নি আলেমুলামাজের কে ভালা করে জিজ্ঞাসা করেন রঙ্গের গোড়া দৌড়েন না জানাজার নামাজই একটা দোয়া জানাজার নামাজটাই একটা কি জোরে বলেন কি জানাজার আর কোন দোয়া নাই আরেকটা দোয়া আছে মাইয়ত দাফন করার পরে তাহলে আল্লাহ নবী যা করছেন মন করার মতন যে হেন না হেন মুনাজাত দিলে সব হইব না গন হইব পেশাব পায়খানার মধ্যে ডুবতে দোয়া আসেনি আছে দোয়া আসেনি পেশাব পায়খানা ডুকতে দোয়া আছে কিন্তু মুনাজাত মোনাজাত আসেনি আপনি ফেসবের মধ্যে ডুবেন আল্লাহিকা মিনাল খুব আজহা আজাহানি কিন্তু দোয়া আছে মোনাজাত আসেনি খাওনের শুরুতে দোয়া আছে মোনাজাত আসেনি খাওনের মাঝে মাঝে দোয়া আছে মোনাজাত আসেনি খাওয়নের মাঝে মাঝে দোয়া কি আল্লাহ বিসমিল্লাহি আবহাড়া যদি লাকাল হামদু অলাকা মাঝে দোয়া দোয়া ফলি যদি হাত লাগে তাহলে ডাইল খাওয়ানোর সময় যদি লাকাল হামদু অলাকা শুক্রু কইয়া এই ডাইলের আত্মা দিয়ে একটা পৌষা দেন মাইসে মানুষ করব না শিয়াল ঠিক নিজ যায় জোরে কোনাইফের কি মগা টাইফের কথা কম কয় আশেপাশের বেরিরা যে দর্শে ভেসাইয়া কি গো ভাবি কীছে কে কিরুমা মগাজামের কাছে বিয়ে দিছে এটা তো হরুয়াটাই মোটকির মত না হালির বলদা মা বলা নাকি এখন মাইয়ার মা ফুলার মার কাছে বিচার দিয়েছে বেআইন আরে শুনিনি কথা কি কামনে ফোলাটা লেহাপড়া শিয়াইছেন না শিয়াইছি তো কিরুম্মা বলত বানাইছেন কিটা ফাট না ফুলার মায় কে হরু বাই তাইলে দিছে এমনি সিদা বেশি সিদাগিরি করলে বউ হারাইবা হরুট গিয়ে কথা কইয় কথা কইয় এই সিধারে দিছে নিয়ত করছে হরুতিয়ে কি করব জোরে কর না কি করব এখন বেসে শাশুড়ি তোলে মগায় বইছে আল্লাহ আল্লাহ আল্লাহ জামাই আল্লাহ টাও এ বন্ধার হার লেগে আমার একের মাংস মানসের একের হরি মোড়া কান খারাপ করে তুই জামাইয়ের কথা অনত এতে কাসমাস দিয়ে দুর ফারে আম্মা আসেন নি গো জামাই আছি কত বছর জামগো বিয়ে হইলো আমগো বিয়ার মধ্যে যে মুরগির রোস্ট করে মনে কিছু নিয়ন্তেনা আমি হয়েছি নি আমি শাশুড়িও কয় বাসানো তুমি আগে যে চুপসাপ আছি বহুত ভালো যেই ওহ কথা কইতেছ কিছু মুসুলি বাংলাদেশে কথা জোরে বলেন আছে না নাই তাহলে জানাজার নামাজের ফরে মুনাজাত আসেনি আরে আসতে কোন আসেনি জানাজার নামাজের ফরে মুনাজাত নাই জানাজার নামাজটাই দোয়া আর মুনাজাত আছে কই কবরনের তাই মোনাজাতের জাগা হইলো কবর দনের আগনের আগে যদি হুচ্ছা ভাই জানা ঘনাজের জাগা কি দাফনের আগে না ফরে তাহলে দাফনের আগে মোনাজাত দিয়েছে জামাই হরবারি সেরা চলে গেল ইটাই এই মৃত ব্যক্তির উপরে দয়া করছে না জুলুম করছে ও বন্ধুরা আম জানাজারে নামাজের মধ্যে কোন কথাটা বলতেছিলাম দেখি কার মনে আছে মার্শাল অন্য আমল যাই করুক না করুক কিন্তু জানাজার মধ্যে কি হইতো জোর কি হইতো এই জানাজায় হাজির হইতো হইতে এটা তার একটা ন্যাক আমল ও হাতে মে নবাস বলতেছেন বাবা মুরি জীবনে কত মানুষের কাফন চুরি করছি একদিন বিকাল বেলা গেল বিশাল বড় কবর ও সার কোথায় তারে দাফন করছে সেই দৃশ্যটা দেখালাম যখন গভীর হয়ে গেল। সব মানুষ যখন গুমের বিছানায় হয়ে গেল আমি আমার অভ্যাস অনুযায়ী আস্তে আস্তে আস্তে আস্তে কবরস্থানের ভিতরে গেলাম আস্তে আস্তে মাটিগুলো গুলো সরাইলাম আস্তে আস্তে সারদ গুলো সরাইয়া কবরটার ভিতরে যখন বসলাম ওই মুহূর্তে আমাকে ছাড়া আর এই লাশটা ছাড়া তৃতীয় কেউ নাই আমি যখন হাতটা বাড়াইলাম এই পর্দানিহীন মহিলারে কাফনের কাপড়টা সরাইয়া বনাই দেবো কিন্তু একজন আল্লাহর বলি এটা আগে আমি টেরফাইনা আমি যখন হাটটা বাড়াইতেছি কাপড়টা সরানো আর ওই মুহূর্তে মহিলাটা অবস্র হয়ে থাকবে হাটটা বাড়ানোর পরে আমি ওই মুহূর্তে শুনতেছি কাফনের ভিতরে থেকে মহিলা কি যেন বলতে চায় একটা আরবি বাসা মার কানের মধ্যে আসতেছে জোরে কান সোহান আমার শরীর আমি কম শুরু হয়ে গেছি থা কাছি আমি মনোযোগ দিয়ে শুনতেছি মরা মানুষের মুখের থেকে কথার আওয়াজ আছে তখন দেখলাম তিনি বলতেছেন শোবাহা এমন একজন লোক আমারে এই বানাইতে আসে যেই লোকটা একজন ওলি। উনি একজন অলি হইয়া আর একজন অলির কাফন নষ্ট করিয়া কেন বেফরদা বানায় গুণাগার মানুষ এই কাজটা করলে আমি আমার মনে রে বুঝ দিতে পারতাম কিন্তু হায়ার ছিল আমার দেহটা কোনো ভিন্ন পুরুষে দেখে নাই তোমার কাছে অনুরোধ করতেছি আল্লাহ রহলি এখন এই কবরের মাঝে আইসা আমার কাপড়টা সরাইয়া বেগানা পুরুষের সামনে পড়াই না তখন আমি শক্ত হইয়া মজবুত হইয়া কবরের মধ্যে বৈশাখ আমি সাহস করে জিজ্ঞাসা করলাম আল্লাহ রু অলি তুমি যে একজন আল্লাহর রু বলি তোমার কথাবার্তার দ্বারে বুঝা যায় আজকে অংশগ্রহণ করেছ আজকে আমার জানাজার মধ্যে বড় ছোট যারা অংশগ্রহণ করেছেন আমার সম্মানার্থী আল্লাহ তালা আজকে জানাজায় হাজির হন না প্রত্যেকটা মানুষের নাম একজন খাটি অলির দফতরে লেখাইয়া দিছি জোরে কান আল্লাহ সালে হাতু সঙ্গে বুদি দিল খরাসালে হাতু সঙ্গে বুদি দিল খরাস আজ মুদা একজন খাক বাস জুস মে আযু দিয়া রহমকা গিবিরে সদস্য করে আউলিয়া কোন জানাজার দ্বার কে ওলি হইয়া যায় একটা জীবনের জন্য জুড়ি এমন একটা বাবা তোমার আমার যায়। একটা কেন্দ্র শত বছরের গোনাগার মুহূর্তের মধ্যে হইতে পারে এই ক্ষমতা আমার আল্লাহ আছে জুড়ে বলেন ঠেকেনা না রা এটা বীর না রায় এটা বীর তাহলে আল্লাহ রলি কবর স্থানের মধ্যে মোড়াক কইরা কি দেখতেছেন মনে বাচ্চা যদি বাপ মরে শিশু বাচ্চার রেখে যদি বাপ মারা যায় তাহলে বাচ্চাটা রে আমাদের দেশে কি বলে পিছনে যারা আছেন আপনারক কি কয় এটিম মানে নাবালেক অবস্থা যার বাপ মারা যায় তারে কি কয় নাবালেক অবস্থায় ছেলেটা বাপ মরে গেছে এখন এত আস্তে আস্তে কথাবার্তা শিখছে আম্মারে কাম্মা কিরে আমার তো কল খার আঙ্গ আব্বারে দেখলাম না এই আঙ্গ আব্বা কিরম ছিল। আম্মা কীর্তন শুনিয়া লাভ আছে তোর এই পুরান কথা কোন একটু শুনি না তোর আব্বার চেহারা গোলঘাল আসিল এই সাপ দাঁড়ি যে সময় মশছে তোর বাহের মোহে হেনাইতো মায় সে এত ভালোবাসত তাহলে বা দেহে নাই সন্তাছে কার মুখে কথার জবাব দিন সন্তাছে কার মুখে মার মুখে আমরা আল্লাহ নবীর দেখি নাই শুনতেছি কোরআন থেকে থেকে সাহাবিদের ঠিকা আল্লা থেকে নিজের চোখে দেখা নসিব হয় নাই কথা জোরে ঠিক নি আমা আব্বার মতন মানুষ খাই না বিষয়েরা কিরুমা গোল গাল চেহারা বলে কই গেলে জানি আমাকে আব্বারের দেখি এরুম হ্যাঁ কইতে কইতে এখন এটিম আর এটিম নাই হ্যাঁ বয়স হয়ে গেছে গা মনে করেন এরকম বড় মুচ্ছা পরিষ্কার করা মুক্তার কাছে দরছে। দুইরা দেহে বাপরে বাপ গোল চেহারা সাপ ধারি ওই আম্মার কাছে যে গোল চেহারা কথা শুনছিল আল্লাহ তোমার শুকুর ওই আয়নার ভিতরে আব্বারে দেখা যায় আয়নার ভিতরে আব্বারে নি দেখা না তারে নিজের দেখা যায় দেখা যাইতেছে নিজেরে মনে করতেছে দেখা যাইতেছে নিজের মনে করতেছে নিজের দোষ দেখন দেখালো না আরেকজনের দোষ দেহন আছে নি নিজের দোষটা দেহেই না কেলা আরেকজনের দা কেলা আরেকজনের দেয় আসেনি আমনগো হ্যা নাই অন্য অন্য জায়গা মনে আছে এই বেদিদির ওই বারো বছর পরে মাহিলন তুই ফিছি দেয় বইছে এও আরেকজনের টাইন্ আনছে এর মধ্যে হুজুর করতেছে এই মিয়া সবেরা ফাঁসক তো নামাজ ফা ফরস ফরস ফরস নামাজ না পড়লে ইমান তাহে না গরু ছাগলী হুজুরি ওয়াশ করছে আর এতে বেয়ের কাছে বিচার দেয় কিতা তো নামাজ ফরলে বলে না ফললে বলে মানুষ গরু ছাগলী এজাক তো নামাজ ফরেন ফরস এক ডাইরেক্ট ফরস কাহা তো মেয়ে দি ফরে না বেয়াই লোকে ফরে না ফরে এটা বেদিগো ব্যাপার বা আমি ফল ফলাম না ফল না ফলাম কিন্তু নামাজ আসেনি বেড়ায় কে বন বন আর কুদ্দুর ওয়াজ কয় না আগে বেড়িদের সিদ্ধা করে নামাজ ফরজ এই নামাজ বেড়ি ফরে না ইদি গরু এগে ছাগলের বাইকের দৌড়ামো এই আধারায় গেছে আর মা স তো নামাজ পড়ুন যে ফরজুরে জানুনি বেড়ি আজকে আমার মোহামাত্রে হুগরুলামু কর নামাজ পড় নামাজ না পড়লে এই গরু ছাগলের এইবার জাগা নাই বেডি তো ওই ডিজিটাল যুগের বেডি বেদিকে আরে বাপরে কোন হুজুরের ওয়াজনি এক ফাগল হিগির কাটে আসে যা এরকম আস্তে আস্তে হ্যা হেদ করেন একটা ডাইরেক্ট মাইসের ভাঙলাম এলাকেনা কিছু একমত অবলম্বন করার দরকার আসেনি আসেনি হাজি সাবে হস করিয়া মাত্র নতুন গাড়ির মধ্যে উঠছে গাড়ির মধ্যে লাল মাহে বেড়া রোমালে নতুন হাজি বুঝেন না একটা আলাদা বাপসাপ এর মধ্যে একজনে ফ্যানসার ফিনা একটা টাই টুই লাগাইয়া একটা সিগারেট টানতে টানতে একের হাজি হিসেবে লগে সিটটা জাতা দিয়ে বইছে বইশো হাজি সাহেবের মাথা গেছে গরমে এই বেড়া বাংলা টাংলা না। কয়ফরসি লেখে যে গাড়িতে বেড়াতে এলাইছে মাইসের কথা বলো লাগবো আদো বাখলা কেসা দে তাইলে হ্যাঁ তুইব কথা জোরে বলেন ঠিক নি এই বেড়ায় শিক্ষিত লোক দিয়েছে তাইয়া এখন আমর্ কয় ফরসি এই অভিযোগ আমনে ড্রাইভার কর ড্রাইভারে যদি আমার সিগারেট খাইতে না করে আমি তখন দেখবো আমনের কাছে অভিযোগ বলারও কথা না আপনি হোনারও কথা না অভিযোগ জানানোর দরকার লেহা আছে কারে কারে। জানাই তো বেড়াতে কুইসি বেড়ায় সে অভিযোগ বলে আপনারে জানান লাগে গাড়িটা থামাই একটু সাইড করেন কথাটা হোলেন ড্রাইভারে কে আপনি তার দিলা নাকি স্ক্রু বিল হয়ে গেছে তার ছিঁড়ে গেছে ক এক লাইন পরাইন করেন না দেখেন না অবস্থায় মাথার সাথে কথা বলেছিনী এই জন্য মানুষের হ্যাঁ করতে করতেইবো আসতে দিলে কররা বাসা দিলে মানুষ বিগ্রেহে জায়গা কথা জোরে বলেন ঠিক নি বেদি রে মা ওই যে রাজীরা শিক্ষা দেওয়ার লেগে ফোলারে দিব বুড়া বেড়ায় কিরে কী হুজুরা ভাগল হয়ে গেছে আগে শুনছি মেয়ে লোকে স্বামী সালাম দেয় ঘরের মুরব্বী হিসাবে অহংকার হুজুরা কি নতুন ওয়াজ বার করছে স্বামীও বলে মেয়ে লোক সালাম দন লাগে সত্তর বছর বয়স জীবন ও মেয়ে একটা সালাম দিছে না কবে না কবে ময়রা যাই আজকে দিয়ে মুখ এই সত্তর বছরের বুড়া বেড়ায় ফোনে দুইটার সময় রায় ধাক্কা দিছে দরজা দিয়েছে আর তো শাসিয়ে দরজা খুললে দিয়েছে অর্ধেকটা কুলছে খুলছে আর কে খুলশুনি দরজা কাহা আসসালাম আলাইকুম ওর বেদিয়ে করছে গিয়ে দুয়ার্ডা টাইট করে লাগাইয়া নারিন ডাক্তারি বাড়তি যাতে যা কি জিনে পাইছে নাগ বালা মানুষ গেল আসলে জিনিস না সন্ন্যতে পাইছে এই ভাইছে কি না জিনে ওই যে এই ঘরে যে এইসব তালিম টালিম নাই জানেই না আমি এক সরাই লেখা গেছিলাম কয়দিন আগে মা করে বায়ু বিশ্বাস করতে না আমি কিচ্ছু নাই দুই তিনটা কলা গাছ অল্প করা ঘর আমার যে দাওয়াত দিয়েছে আমি কই আমি লইলাম দাবাত গিয়ে দেখি চত্রু দেখি গল্প করা ঘর অল্প গুল মানুষ ছোট্ট একটা আসে আমি কেন মসজিদ আসেনি কিনা খাই আল্লাহ আল্লাহ করে গেছি বা স্টেজ গিয়ে অল্প কটা যাইলে বয়ে দিয়েছে আরে কি ওয়াজ কর্ম আগে করা কিচ্ছু বুঝতো সব বকলে না ফরে বহামরা একটা আইডিয়া দরকার এক ঘন্টার ডাক দিলাম ওই কোনো রায় বুদ্ধি কইরা কঠিন ঠিক নিতে করা কা কি তা কি জিগেবেন আমি কর না সোজা কঠিন জিগেলে আগে বগে কোন সোজা একটা কথা জিগামো কোন কথা নাই কি নবীর নাম জানিংা ভোলাফা নবীর নাম জানে জানে আমি যখন নবীর নাম জিগিলাম তার ঠোঁটটি বাইরে বাইরে লেগে গেছে কুদুর ফরকে হুজুর ইয়া আগে শুনছিলাম বরফির আব্দুল কাদের জিলানি বলে আমি নবী আবার ক্যাটায় নিস আমরা সব খবর হয় না নদীর না। মানুষের হ্যাকমতের সাথে বুঝাইয়া কথা ধরে বলেন ঠিক নেই বেড়ি রাইট করে বেরিয়ে আমার কহালো তালাক থাকলে থাকবো জাহন লাগলে জামো রাইট করে যদি হুগুড়ি বেড়িটা বেড়ি কিন্তু আল্লাহাম সে গাঁথলাত বেড়ি তো ভিতরে তো তেস তেজ ভাব ঘুমিয়ে গেছিলাম তে আমারে ফানিতামাইসে তারাই যে সিধা করবো আমি কৌশলে করবো কৌশলে জাহানা মাস দিয়েছে সামনে একটা বেরিয়ে লইছে আমার ডাইন দিয়ে খারা বেড়াতে বৃত্তে বৃত্রে খুব খুশি আরে বাপরে আমার বুঝে আসো বহু আদর করে খারা করে দিয়া বেরিয়ে ইমবাবতীর জাগার খারে লইত না জাহানা মাসে তার দোয়া পরে আপনারও আমারও হিয়ান কি খারাপ কইস খারাপ কী কেলে যায় ভাষা খাই যায় গাদি খাইছে এরম বহুত মাইসের একটা সুরাসি জিগে দেখেন মাথাটা খাই দেখে হুজুর কুতুর ফেস আপ এমনি কি ফোন দিত আলহামদুল্লা গেলে দেখবেন দোর দৌড় এরম আসেনিও বাংলাদেশ কথা বার্তার কুলায় না ওই বিদেশি জমাতে জমা ইয়ার পরে ইয়ার পরে লামসেমা যাইব এখন এরা জমাতে নামাজ তা একটা ইমাম বিচারটা আছে লোকেরা ইয়ার পরে যে বাঙ্গালী হুজুর টুজুরা এইরকম হেতারা মোটা তাজা তারপরে রোমাল টোমালা ফার্মের মুরগি টুল তুল তুল তুল করে হেতারা কে আঙ্গো মতন আলসইনি কেউ আমা এই পছন্দ না হ্যাঁ লাল রুমাল বিরাটিরা বাইনামছে এই যে হাজা হাজা কয়ে এইটা কয়স এখন দিছে হ্যাঁ ইমামতি করতো জামাই তোরা একরে বাম্বু কিন্তু ভিতরে খুঁজছি আসেনি পাঠাখান্না আসেনি আমার মধ্যে কোরবানির আগে দিয়া দেহি একটা ছোট্ট বুটটা বুটটা একটা গরু বাইন্দা ধুইছে আমি মাদ্রাসার অফিসে গেছি গেলাম বুটটা গরু কার ওইটা আপনার তালুই মালানা জাকের হিসাবে আমি কে দূরে গরু আনছি কিন্তু দুনিয়ার মধ্যে বড় বড় গরু ধুইয়া পরে হ্যাঁ করলাম কেউ তালুই আপনি বুটটা গরু আনছেন তালুইটা আমি একলা দিত আমার যদূরপুঞ আছে আমি না তো আমার না। হাঁসের ময়দানে রাত ফারিব মাইছে কোরবানির জানারের উপরে সওয়া রইয়া জোরে গঞ্চ বাহানাল্লা আমার গরুটা যদিও বুটটা মুহা যায় আমি দুই লাখ টেহা দামের গরু চাইছি লিঙ্গুর দিয়ে টানি মাঠে অনা লড়ে আর এটা চিন্তা করছি না এই বাংলাদেশের বহু আলে মোলামা অল্প অল্প বেতন খায় কিন্তু নামাজ জমাৎ ছুড়ে না মসজিদের মধ্যে একা তাদেরকে ক্ষুদ্র মনে করেন না বাবা তাদের যে কত দামের থাকবে। আর সন্তুষ্ট। হাসুরের ময়দানে তারা মুতির মিম্বরের মধ্যে হেলান দিয়ে থাকবে অন্য মানুষ কষ্টের মধ্যে থাকবে আর মুতির মিম্বরে হেলান দিয়া বিনা হিসাবে ওই ইমামেরা জান্নাতে চলে যাবে হারলা যাই মোহমেন কি নয় ঈশান হারলা যাই মোহিন আ। গোফতার মে রফতার মে আল্লাহ কি বুরহার কহারি ও গফারি ও কুদ্দুসি জবরুত ই চার আনা সুতো বনতা মুসলমান এই জন্য বাবার সাথে যার মহাব্বত থাকে ওই লোকটাও দামি হয়ে যায় আমি খুব মজবুতির সাথে বলতে পারি আমাদের এই অতৎ অঞ্চলের মধ্যে সমস্ত মানুষেরা আলেমদেরকে বড় মহাব্বত করে মহিলারা অনেক ভালোবাসে নিজেরা না খেয়ে জিনিসটা হুজুরের খাওয়ায় নিজেরা ছোট কৈ মাছটা খাইয়া বড় কই মাছটা আলেমের জন্ম রাখে বাবা এইটা বেকার যাবে না ময়দানে হিসাব নিকার যখন শেষ হইয়া যাবে আপনারা আমার আমল নামা বদের ওজন যখন বাড়ি হইয়া যাবে নে যখন হালকা হইয়া যাবে ফা মানসা কোলাক মাওয়াজ পাল্লাটা যখন বাড়ি হবে ওই মানুষ গুলা জান্নাতে যাবে বদের পাল্লাটা যখন বাড়ি হবে ওই মানুষ গুলা জাহান্নে যাবে বদের পাল্লাটা বাড়ি হয়ে গেছে এখন নাই। আল্লাহ বলবেন ও কফাল ফোর বদের পাল্লা বাড়ি তাড়াতাড়ি করে জাহান্নে চলে যা বন্দা বারবার মবুদের মুখের দিকে তাকাবে আল্লাহ বলবেন আমার মুখের দিকে বারবার তাকাও কেন বন্দা বলবে ও আল্লাহ আপনার নাম না গফুর রহিম আপনার নাম না সত্তার উল আপনারা মাফ করারে পছন্দ করেন বুঝে আসি আপনার কাছে বাবা ওই মুহূর্তে ঝোর সিয়া যাবি আল্লাহ ডাক দিয়া বলবেন ও মাফ করার জন্য একটা উচিরার দরকার যেই রাস্তা দিয়া জান্নাতি বন্দারা জান্নাতের মধ্যে দলে দলে যাইতেছি তোরা ওই রাস্তার মধ্যে দাঁড়াইয়া যা যে কোনো একজন তোমাদের জন্য একটা সুপারিশের তোমাদের অতীতের গোনার দিকে না। যে কোনো একজন জান্নির সুপারিশে আমি আল্লাহ তোমাদেরকে বিনয় হিসেবে জান্নাত দিবসে কঞ্চ বাহান আল্লাহ পালতা হাই বীজ কো মেটি কে কি মে কল কন্দরিয়াও কে মৌজ ে উঠাত হাফ কি পশ্চিম ছে বাদে সাফানু মে ফ সফিনা ডকা হায় এই মায়ের ব্যবসা বাণিজ্য করেন সমান এমন সব মুরব্বীরা তখন বুক বড় আসিয়া রাস্তায় দাঁড়াইয়া যাবে হাজার হাজার জান্নতি বন্ধ চলে যায় একটা মানুষ পরিচিত না যাদের সাথে পরিচয় ছিল বাবা ওই লোকগুলা হঠাৎ করে হুজুর একটু দারান্ত আপনি আমাকে চিনেন কিনা হুজুরে বলবেন বাবা আমি তো আপনারে চিনলাম না তখন আপনি বলবেন হুজুর ইনি ওয়াহতুলকা ওজুয়ান আমি একদিন আপনার জন্য অজুর ফানি দিয়েছিলাম আপনি আমার দেওয়া অজুর ফানি দিয়া ওজু কই নামাজ ফুর গো আল্লাহর বলি এখন এই কাজটা যদি আপনার মনে থাকে এই মুহূর্তে আমাকে একটু সুপারিশ করে। তখন আলেম সাহেব বলবেন ও আল্লাহ এই একজন হজুর পানি সাহায্য করেছিল তার জন্য সুপারিশ করি মেসকা শরীফের হাদিস আল্লাহ তালা বলবেন বন্ধা শুধু সুপারিশ করিয়া হাইটার চলে যায় না ফায়ুদ ছিল হুল জানা লোকটারে তোমার সঙ্গে কইরা তুমি যে জাননাতে ডাকবা তোমার সুপারিশে তাকে সেই কাজে লাগব না থাক লাগব নি কষ্ট হয়ে যাইতেছে ঘর আল্লাহ এসে ঢলা দিয়া মোহরকে সাইড গোল গালছে দিয়া সালামত বহু দিন করে আমার কহল খুলছে ওই ওই আব্বারে দেখা যায় আসলে আব্বারে নিজের দেখা যায় তাহলে দোষ কি নিজের দা দেখম না মানুষের দা যে নিজের দোষ নিজে দেখলো আল্লাহ তারা হেদে তেড়ে দৌল দান করল যে নিজের দোষ না দিঘা আরেক জনের দোষ দেখলো তার কপালে হেদা জুটে না জোরে বলেন ঠিক ঠিকা এখন দেখছে নিজেরে মনে করছে দেখাটা ঠিক না ভুল আয়না পাইছিল কিন্তু বুঝ ঠিক নাই ভুল ভুল এখন দেখে দেখে আমার দিকে সান আয়না রে সুমা দেয় বহুর মধ্যে লাগায় এইভাবে সুমা তোমার দিয়ে ধন গেছে। গিয়েছে মেহে লোক আছে খুব তার বাস কখনো কি করে কার লোকে ফুসফাস করে এটি সব খেয়াল রাখে আবার বাইক গেলে মোবাইলটা চেক করে কখনো কোন কি করছে না হুদ্ধ ছন্দ হুদ্ধ ছন্দ এরকম গ্রামের দিকে বালা শহরের দিকে বড় বিদা আসেনি আমার মসজিদের মধ্যে এক মুসুর এক হুজুর আমসজিদের ইমাম সব মানোনা ফারুক এবার সবসময় রুমাল মাথাতে গুন্ডা দিয়া ঠাই কয় আমি সেদিন ফারুক হুজুরের কথা কইয়া বাসাত গেছি মেয়ে লোক নাই মসজিদের কাছে আরে কোন মায়ের কে গোমধার দূর এটা মসজিদের ইমামে না যে গোমরা দিয়ে রুইছে বৌ করছে কোন ছেড়ির লগে কথা কইতেছে এই এরুমার এরুমার তার মার্কে কিছু মেয়ে লোক ছন্দ ছন্দ ছন্দ আসিনি। ঠিক নেই এর মেয়ে লোকের উপর আন্দা গোন্দা সন্দেহ করা ঠিক না পুরুষ লোকের উপর আন্দা গোন্দা সন্দেহ করা কি না আপনারা ঘুমাইতে না আছেন আমার লাগাই এরিয়া আল্লাহ নাও দেখছি নিচর বন্ধ উনি দেয়া যায় কি তাও আল্লাহ কবুল করো আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মানুষের আজকে অলি বানাইয়া বাড়িতে নিও আমি হ্যাঁ প্রধান অতিথি যুবক মানুষ বইয়ের আল্লাহ একের প্রধান অতিথি সভাপতি আল্লা মাদ্রাসার পোলাফেনে আমিন আমিন কয় আর বাহিরে মাথা তলে দিয়ে বয়ে থায় আমি কি আমিন কর না কুরি বানাইলে না বেজাল আবার নামাজ পড়ানো লাগবো তোসবি লোক লাগবো এই ধরে চুপ করে রয়েছি কেমন কংকরের অলির উপরে নেয়াতে আসেনি কথা জোর বলেন আমিনের ঠে আল্লাহ আমি অলির কথা বলে আমিন কন্যা ভাই না আমি টেরাই করি আমি দোয়া করছি আল্লাহ সবাই অলি বানাইয়া দেন দেহি মাদ্রাসার গোলাফান দিয়ে সিকুর আছে আমিন আমিন করিয়া বাহির দিনে মাথা তলে দিয়ে বহেছে এরপরে দোয়া ঘুরাই দিছে ঘুরাই দিয়ে কইতেছে আল্লাহ আমিন আমিন আল্লাহ আল্লাহ আমরা কি আমারও কবুল করে। কিরুমা ঝাগলের ঝাগল দেখছি নি দশ তালা বিল্ডিং এর দাম বুঝে লির দাম বোঝে না কথা জোরে বলেন ঠিক নেই এ হাতে হুমাইতেছে আয়না রে সুমাই আয়না রে সুমাই আব্বা মনে করি আল্লাহ আব্বার কাল্লা আরে আরে আমাকে আব্বার দাঁড়িয়ে কি দহেরো এই সুমাইতে সুমাইতেছে ভাই গেছে বৌ আবার তাক্কালে রয়েছে কি তারাইতেছে বারবা হে আয়নাটা বালিশের তোলে দুই একজন খেট নিলে তো এসে বেদিয়ে বালিশে তাই না আইনা নিজে চেহারা সামনে ধরছে দূরে দেহে মা বেড়ি করলাম আমি এত সেবা করি তুই তলে তল এত লোকের তাল মিলিয়েছ এই কু বেড়িয়ে সর তোলে বেড়িয়ে সর তোলে এজন গাগ দেয় হি দেহ গাল বেটি দেয় হ্যাঁ দু দাঁড়ো আছে বাপরে বাপ একদিন না হইতে তোর এত ভাবার এই আয়না লইয়া গেছে হরির কাছে জোরে গো কয় কি কই ধ্যান আমি ভুতে তু হিমা তার লাগে কিচ্ছু জানে না কি ফেস লাগে গেছে দেন শাশুড়ি কি ক আরেক আয়নার ভিতরে লইয়া যা করলেন নইলে এই যে আয়না নেন আসে না মিশা এখন আয়না আসিল হুতের হতো তেও বোঝে না বৌ রাত হৃদয় না ওখানে আয়না গেছে কার শাশুড়ি আয়নাটা চাইয়া দেহে যে বৌ হাসুই গইসে এখন সাসুড়িয়ে ফুতেরে বক্তা আছে তুহি মাতার দেশ আকাম জোরে দিয়া তোর বাহেদের তো ব্যাখ্য না তুই বেড়ির লগে ঘাতিল করছিলি করছিলি জোয়ান জান মাইসের লগে ঘাতিল করছি এই কি ঘাতিল একটা দাঁত নাই তোর আহলের মধ্যে তো কুতাব করে না জোরে কোয়া যে হে দু বাবা ও আজ আপনারা কত রূপ বুঝতেছেন আমি না। আইনারা পাইছিল সত্য কিন্তু বুঝ একজনেরও ঠিক নাই ছেলের বুঝও ঠিক নাই বৌর পুজো ঠিক নাই শাশুড়ির পুজো ঠিক নাই বাবা কোরআন আছে ধর্মের গোলমালের কারণে হাবু ডুবু খাইতেছি ইমানটা যদি সহি ইমানটা যদি দুরস্ত হইয়া যাইতো বাবা তাহলে আল্লাহ তালা জমিনের মধ্যে মুসলমান জাতিকে অশান্তির জন্য পাঠায় নাই বরং ইসলামের মতো শান্তি কোন ধর্মের মধ্যে আগে ছিল না এখনো নাই ইসলামের অর্থ হইল শান্তি জুড়ে বলেন ঠিক কেনা বাবা বলতে মোরাকাবা করলেন মোরাকাবা কইরা দেখতেছেন বাবা প্রত্যেকটা কবরের মধ্যে আজাব চলতেছে। এই জন্য আপনাদেরকে ফাঁকি দিয়ে অনুরোধ করছিলাম যাদের মা বাবার কবর আছে প্রতি জুমার দিন দোয়া করবেন তিনবার কলহু আল্লাহ হইরা যদি মনে মনে নিয়ত করেন আল্লাহ আমি একজন মোরক্ষর সন্তান আমার বাবার কবরের নিয়তি আমি তিনবার কলহু আল্লাহ পাঠ কবরের মধ্যে বক্সেয়া দিলাম এক খতম কোরআন আর তিরিশ অসংখ্য সবাইয়া আপনি সন্তানের আল্লাহ বাবার কবরে পৌঁছাবেন সন্তানের তেলাওয়াতের তেলাভদি হইতে পারে আল্লাহ বাবার কবর আজাদ মাফা দিবে জোরে বলেন সোহান আল্লাহ উনি কবরের আজাদ দেখা বহু দোয়া করলেন সুরা খেরাত পড়লেন কবরের আজাদ বন্ধ হয় না এইভাবে তিনবার ওনার উনার সফর তিনি দোয়া করলেন কিন্তু কবরের আসবেন মোরাক করলেন মোরাকাবা করিয়া দেখতেছে বাবা প্রত্যেকটা কবরবাসী জান্নাতের পোশাক পয়লা জান্নাতের বিছানার মধ্যে জান্নাতের কোল জান্নাতের মাথার বালিশ মাথায় দিয়া আল্লাহরি কবরস্থানবাসীর এই সুখী অবস্থা দেখা আনন্দের কোনো শেষ নাই এলাকার লোকদেরকে ডাকাইলেন বাবারা তোমরা কবরস্থানের আসব বন্ধ হওয়ার জন্য না। কিছুদিন আগে আমাদের এলাকায় একজন হাফেজে কোরআন এতেকাল করেছেন এলাকার লোকেরা পরামর্শ কইরা এই হাফেজে কোরআন কে এই কবরস্থানের মধ্যে দাফন করা হইছে। তখন আল্লাহ রু একজন হাফেজের বরকতে আল্লাহ সকল আর আজাব বন্ধ করে দিয়েছে জোরে কাঞ্চ বাড়ায় হাতে পায়ে তোরে অনুরোধ করে বলছি বাবা একজন হাফেজের কারণে পুরা কবরবাসী রাজার যখন বন্ধ হয়ে গেল কাছে কেউ জিজ্ঞাসা করেছিলেন একজন অন্ন বৎকার যদি মাপ পাইয়া যায় তাহলে কোরআন শরীফের আয়াতের কি অর্থ ওয়ালা তাজিরু ও জিরা ওরা শাস্তি শেষে অনেক সাধারণ জনগণ বসা একজন খাদেমদার বড় পাংখা দিয়া নানু তু বাতাস করতেছে হুজুরি জিজ্ঞাসা করলেন বাবা এই খাজে মেদের বাতাস করে আমারে বাতাস করে না তোমাদেরকে বলে হুজুরে যেহেতু বুজুর্গ আমনে বলি হুজুরে বলেন দেখো বাবা এই খাদেমের উদ্দেশ্য আমারে বাতাস করা কিন্তু আমার ডাইনি যারা বৈশা আস তোমাদের গায়ে বাতাস লাগেনি বলে লাগে আমার বাতাস করার উদ্দেশ্য ডাইনে বামে থাকার কারণে যদি তোমাদের বাতাস লাগে একজন কবরস্থানে গুনাগারও থাকে এই রহমতের বাঘ ফাইয়া তারাও দুঃখের থেকে সুখী হইয়া যায় কথা শেষের দিকে নিতে পারব না বাড়ির পাশে যুদ্ধ এমন একটা জায়গার মধ্যে যে শুরু করছে পাঁচশো বছর যুদ্ধ করলে তলোয়ারের আঘাত খাওয়ানো লাগদনা দেওনো দেওয়ানো কথা মনে আসেনি আসল যোদ্ধা যারা এদের হাত নাই ফাও নাই কান নাই হেঁটার কিচ্ছু হয় না কিচ্ছু হইব হ্যাঁ ফিডা খাওয়ানোর জায়গাত ঘেসেনি কথা কন্যা ঘেসেনি যেই ফিরের কাছে গেলে নামাজ পড়ন লাগবো সেই ফিরের দরবারে গেছে আচ্ছা এখন আসল কোন আন্দোলনে পায়খানা করতে আসে এই কামেল আল্লাহ ফাটাইছে না আল্লাহ ফাটাইছে আল্লাহর হুকুম মাইনা সলার জন্য জোরে বলেন ঠিক নেই যখন দেহে যুদ্ধ শেষ হ্যাঁ আল্লাহ আপনার দিনের জন্য তো কষ্ট কম করলাম না যুদ্ধের আসল মজা হইলো শহীদ আল্লাহ সাক্ষী থাইন সাক্ষী থাইন আমি শহীদ হয়ে গেলাম তলাইয়া বন্ধ করতে শহীদ হয়ে গেছে এটা কি আসল শহীদ না নকল শহীদ আসল নি না নকল হুইয়া আধা ঘন্টার মতন হুইয়া রইছে হুইয়া কয় যে কি হোক বিষয়কিতা বুঝুর্গ কাছে খোঁজ খবর কি আল্লাহর কাছে না আরে বেটা ঘুরফরির আলগি দিয়ে নি তো তুই একটা কথা আছে এটা আমাদের বাসা যেই গরু হাল করতে নিলে হুইয়া পড়ে ইদি খের ঘনের মধ্যে বড় অবস্থা কথা জোরে বলেন সাক্ষী কয় কি দেখা ভাড়াটা কঙ্গের মধ্যে অল্প কটা খের বাহি খের কই দি সব ইা খাই হাজির করছে নাঙ্গলটা দেখলে হুয়ালা জলটা দেখলে হুইয়ালা ইডার ঘের খাওয়াই লাভ কি আগামী বছরকে আল্লাহ আগুন খানোইলে মোটা হইয়া রইছে অজু নাই গোসল নাই নামাজ নাই দাঁত মাজে না একটা শরীরের থেকে ফাটার বন্ধ হয় কথা জোরে বলেন ঠিক নেই ঘুরি সারা কিছু নাই কি কথা মামলাত বলেন ডিগনি কেবল আছে টাইটেল টুইটেল লকপ এই আসলে মূল খালি ম্যানেজার ক্যাটাই থাকবো ক আশেকের রসুল মাহবুব খোদা গাউসে হামদানি কুতুবে সোভানি হারাসুলঘানি এরুম কর তুমি এক বেড়া এন গেছে আর মশা বন বন করে খাদেমদাও আছে তুই গিতে হোটেলের মধ্যে জায়গা দিতে টাকলে আর না দিত আমার তো সিট খালি আছে আপনার কাছে না সিট চাইছিলাম আপনি যদি না করলেন কয় কয়জনের সিট চাইছিলাম কয়েকজনের তুই দিয়ে ষোলো জনের নাম কইলি আমি মনে করছি এত সিট নাই ওই যে করছে একজন মাহবুবলে দৌড় ফাড়লে এর দুনিয়াতে যেমন শীত পাইছি না কদিন পরে কবর ও জাগা পাইতাম না এ বন্ডামি ধুয়ে এখন আল্লাহর একটা হাস শুরু করলে পাবলিক হিটটা সোজা করে দিব কথা বলেন ঠিক কিনা হুড়ি বিচার তো তার শহীদ হনটা ঠিক হয়েছে নি বউ কই ফাটা যে ঠেললা যুদ্ধে ভাড়াইলাম যুদ্ধ আওয়াজটাওয়াজ নাই যুদ্ধে আসেনি না মরছে বৌ খোজ খবর লো বৌ কালা কি আসল কালা একটা বরগা পিন্দা মানে রওনা দিছে হেতে মাথা উড়ে দেহিন দিয়া বরগা পিন্দা ফাফা করে মেয়ে লোক আইটা আছে আল্লাহ আল্লাহ আল্লাহ আধা ঘন্টা দের লোক গা ও হুর আইতে আছে আমার আল কী লিগ গৃহস্থাঁসা কাঁচি আইসি নজর করে দে মাত গো মা কি গালা যুদ্ধের নমুনা যেমন তোর হুরের নমুনা যুদ্ধ হইলে বালা হুর ভাই কথা জোরে বলেন ঠিক কিনা হপকানি আলিমুলার কদর করবেন মহিলারা স্বামীর ইজ্জত করবেন আর আমার ভাই বেড়া দাঁড়াও দেখা গেছে পতম রাখে নাই কিন্তু আস্তে আস্তে ওয়াজ হন তে এরম যাদের দাড়ি নাই আস্তে আস্তে নিয়ত করতে পারতেন না ইনশাল দাঁড়িয়ে রাখার দাড়ি রাখলে বউ না। যদি বউ যাইতো এই পর্যন্ত না হুম নস আলুকা রবল জ আপনি একটু রহমতের নজর কইরা মহব্বতের সাথে নজর কইরা দেখেন আল্লাহ তো বিশাল বড় প্যান্ডেল প্যান্ডেল টা কানায় কানায় ভরা আপনার বন্ধা অনেক যুবক আছে অনেক মুরব্বী আছে রাজনৈতিক অনেক বড় বড় নেতারা আছে এলাকার গণ্যমান্যুরবীরা আছে পরদানী সিনেরা আছে সকলকে নিয়ে দুইটা হাত বাড়াইছি আল্লাহ আপনার কুদ্রতি পায়ে ধরে দরখাস্ত করি এই গভীর রাত্রের ফকির গুলার আপনি ধাক্কায় ফিরে যা দিয়ে না আপনি হয়তো আমাদের দিকে নজর করছেন নজর করে দেখতেছেন মাথার থেকে ফাও পর্যন্ত শুধু গোনা আর গোনা এইজন্য আপনি রাগ করে লাঠি মাইরেন না মাবু মায়ের সামনে যদি ছেলে পেশা পায়খানা লাগাইয়া মার ফায়ে ফেরা মা মা কান্দা দেয় এই পেশাব পায়খানার কারণে দিয়ে ছেলেটারে আগুনে ফালায় না খালে ফলায় না। মায়ের থেকে বেশি মায়া করে আমাদের জন্য কত সুন্দর করে তুমি আসমান বানাইছ আমাদের জন্য কত সুন্দর করে নাকটা বানাইছ আমাদেরকে কত সুন্দর করে দাঁত সেটিং করছ যদি আমাদেরকে বোবা বানাইতা কেউ মেহে সালামাল কিদিত না কেউ আমাদেরকে বরং তোমার রহমতের ফানি দিয়া আমাদের সমস্ত গোনাগুলা ধুইয়া মিছা এখন তোমার রহমতের কলে উঠেয়া ল গোয়াল আমরা গোনার বোঝা নিয়ে আসছি নিয়ত গালে সুমা দে আল্লাহ আপনি আমাদেরকে ফিরাইয়া দিয়ে না আমাদেরকে মাফ করিয়াই এই বিশাল বড় মসজিদ থেকে একজন মানুষকে যদি মাফ করিয়া দিয়া থাকে ওনার উচিলায় আমাদের সকলকে মাফ করিয়া দেয় আয় আল্লাহ আপনি যে জিব্বা দিয়েছেন এই জিব্বা রে জিকির করেন চোখ গুলা রে কান্না করুন হাত ফা গুলা আপনার এভাদতের জন্য বানায়া দেয় আয় আল্লাহ গুনা করতে চাইলে টাইনা টাইনা বাসাইয়া রাই নেকের কাজ করতে না চাইলে ধম খাইয়া ধম খাইয়া নেকের কাজ করাইয়া নিয়েন আল্লাহ আল্লাহ জীবনে এমন গনা করছি জানতো আমাদেরকে বিছানায় জাগা দিত না ছেলে সন্তান জানলে দুনিয়ার মানুষ জানার আগে আগে আপনি মাফ করে দেন গো আল্লাহ আয় আল্লাহ আপনি ইজ্জত দিছেন করেন না আপনি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে বোবা বানাইন না আপনি হায়াত বাড়াইয়া দেন আয়া আল্লাহ মসজিষে অনেক বন্ধু আছে যার আম্মা আব্বা নাই মার ঋণ করতে পারবো মায়ের ঋণ কেমনে শোধ করম গো মূত জীবনে কত হাজার হাজার পেশা পায়খানা কইরা মার তাজা তাজা গুম নষ্ট করছি অন্য মানুষ হলে লাঠি মেরা ফালাইয়া দিত মায় কোনদিন আজকাল মা বাবার খবরে কিয়নারে জানাই হাত উদায় আব্বারে দেখায় দাও তোমার ফলায় তোমার জন্য হাত বাড়াইছে আল্লাহ বাবার রুহের দোয়া আমাদেরকে নজিব করো আল্লাহ যারা বিদেশে আছে তাদের যান মাল হেফাজত এই কমিটির মধ্যে যারা টাকা পয়সা দিছে টাকা পয়সা উড়াইছে প্রত্যেকটা সমস্ত মা বোনেরা ফে তাদেরকে দাবি বস্রীর মতন কবুল করে আনব আল্লাহ কত মা ঘরের মধ্যে কত দুঃখের মধ্যে আছে যার যেই দুঃখ তুমি সারায়া সুখ করে দাও আমাদের অভাব অনটন দূর করে দাও যুবক ছেলেগুলা বিদেশ যাইতে চাইলে বিদেশের লাইন করে দাও যারা বিদেশে কষ্টে আছে আমাদের প্রধান অতিথি সভাপতি এবং যেইভাবে টাকা পয়সা দিয়েছেন প্রত্যেকে রামা কে তুমি কবুল করে দাও আয় আল্লাহ এখন মোনাজ দিয়ে আমরা সকলে সৈরাজ যদি একটু আমাদেরকে বারবার হজ করিনা বানাও করিনা বানাও অসুখ বিসুখের জন্য যারা দোয়া তাদেরকে সেফা দিয়ে দাও তো আলিহি মোহাম্মদি ওয়া সাবিহি আজমাই রহমদি রহমাদেরকে বিদায় দিতেছি